ইবনু আব্বাস রাজিয়াল্লাহ তাল্লু হতে বর্ণিত তিনি তার মুহাজ্জিনকে এক প্রবল বর্ষণের দিনে বললেন যখন তুমি আজানে সাদুয়ান্না মোহাম্মদুর রাসুল্লাহ বলবে তখন হিয়ালাহ সাল্লাহ বলবে না বলবে সাল্লু ফি বুতিকুম অর্থাৎ তোমরা নিজ নিজ বাসগৃহে সালাত আদায় করো তা লোকেরা অপছন্দ করল তখন তিনি বললেন আমার যে উত্তম ব্যক্তি অর্থাৎ রাসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম তা করেছেন জুমুয়া নিঃসন্দেহে জরুরি আমি অপছন্দ করি তোমাদেরকে মাটি ও কাদার মধ্য দিয়ে যাতায়াত করার অসুবিধায় ফেলতে